ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া মান ওয়ালাহ ইলা ইয়াওমি আল কিয়ামাহ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফা'আলমু আন্নাহু লা আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা পাবো সেটা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ গেছে। সেটা অনেকেই বলে থাকেন যে যা মনে নয় তাই জানি তাতে কি একজনকে বিশ্বাস করে কোন রকম হইলেই তো হলো কেউ কেউ বলেন যে তিনি নাই তার আবার বিশ্বাস কি কেউ কেউ বলেন যে কোরআন হাদিস অনুযায়ী আমি ঠিকই বিশ্বাস করছি আসলে সে বিশ্বাসটা ভুল বিভিন্ন ধর্মে আমার বিভিন্ন রকম ধারণা রয়েছে ইনশা আল্লাহ কি ধরনের সত্যিকার বিশ্বাসটা আল্লাহর উপরে কি ধরনের হতে পারে সেটা আমি ইনশা আল্লাহ আপনাদের সামনে সুস্পষ্ট তুলে ধরার চেষ্টা করব। হিন্দু ধর্মে একরকম বৌদ্ধ ধরে একরকম চিন্তা করেছে খ্রিস্টানরা অন্যরকম তারা বানিয়ে নিয়েছে পরবর্তীতে বিকৃত করে অন্য রকম বিকৃত করে নিয়েছে মুসলমানদের মধ্যেও কেউ কেউ অস্পষ্ট অস্বচ্ছ ধারণা পোষণ করেন কেউ কেউ বা নিজেদের ভাব ভুল ধারণা পোষণ করেন কেউ বা অপব্যাখ্যা করেন ইত্যাদিও রয়েছে সত্যিকার ধারণা কি সত্যিকার বিশ্বাস কি ধরনের হতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কেউ কেউ মনে করেন নাই স্রষ্টা নাই সংক্ষেপ কথা তার সাথে আমার হলো। স্রষ্টা নাই এটা হতে পারে না স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না আপনি আছেন আমি আছি সৃষ্টি আছে সুতরাং স্রষ্টা সৃষ্টি করতে থাকতেই হবে সৃষ্টি সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টি হতে পারে না এটাই কমন সেন্স আপনি যদি যান যে একে সৃষ্টি করেছে অকে সৃষ্টি করেছে সৃষ্টি করেছে কে কে বলতে বলতে এমন একটা জায়গায় যে আপনাকে থামতেই হবে যার পরে আর কেউ থাকবে না সেই লাস্ট সেই মহাশক্তি সেই একক শক্তি স্রষ্টা তিনি হলেন আল্লাহ কেউ কেউ কার্যকারণ সম্পর্ক ভিজাবে ইত্যাদি সম্পর্কগুলো এই বস্তুর মধ্যে এই ক্ষমতা গুলা দিলোকে তিনি তো স্রষ্টা আল্লাহ আসারে কালাহু তিনি ইচ্ছা করলে আগুনের দাহিকা শক্তি পোড়ানোর শক্তি আর পানির পিপাসা নিবৃত্তি করার শক্তি এবং ভিজানোর শক্তি তিনি তুলে নিতে পারেন কোনো ব্যাপারে না আল্লাহ নিয়েছিলেন ইব্রাহিম আলাই সালাতামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ পাক আগুনকে বললেন আলা আমরা আগুনকে বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল কোথায় গেল তার পোড়ানোর শক্তি মুসা আলহ সালাম যখন সাগর পাড়ি সাগর আল্লাহ লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করলেন আঘাতের সাথে সাথে পানি তরল পদার্থ একসাথে জোড়া লাগা ছিল শক্ত বাদ ছাড়া যে পানি আলাদা করা সম্ভব নয় সেই পানি তার সাগর পাড়ে দিলেন এটা কিভাবে যে গুণ নিজে স্বগোত্রীয় বস্তুর সাথে মিশে যাবে যদি তার মধ্যে বাধা না থাকে তরল পদার্থ তার স্বগোত্রীর সাথে স্বাভাবিকভাবে মিশবে কিন্তু এখন মিশলো না স্টে হয়ে দাঁড়িয়ে থাকলো তরল পদার্থ গড়েও আসলো না আমাদেরকে। আল্লাহ সর্বপ্রথম আল্লাপাকথম এমন প্রথম যে প্রথমের আগে আর কোন প্রথমের কল্পনা করা যায় না তিনি প্রথম প্রথম কিন্তু তার আগে কোনো প্রথম নেই তিনি শেষের শেষ যে শেষের শেষে আর কোনো শেষ নেই তিনি অনাদি তিনি অনন্ত প্রকাশ্য তিনি আল্লা আল্লাহ তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই আল্লাহ প্রসঙ্গে জানতে বলা হয়েছে আপনি জানবেন না জেনে থাকবেন থাকলে আছে না থাকলে নাই যখন যা মনে চাই তাই কবেনা আল্লাহ না আল্লাহ আর একদিকে অজানা কিছু বলা যাবে না প্রত্যেকটি ইমানদারের জন্য আল্লাহ প্রসঙ্গে প্রথমে জ্ঞান লাভ করা ফরজ আল্লাহ প্রসঙ্গে আপনাদের কাছে একটা সুস্পষ্ট প্রাণ এবং হাদিস এবং সালফে সালাহের যে সুস্পষ্ট বিশ্বাস ছিল সেটা আমি তুলে ধরছি যাতে আপনাদের এই ব্যাপারে আর কোন সন্দেহ অস্পষ্ট জ্ঞান এবং ভুল ধারণা না থাকে এখানে তিন প্রকারের ধারণার কথা বলা হয়েছে রিয়ালিস্টিক অ্যাগনিস্টিক রিয়ালিস্টিক নিজেদেরকে দাবি করেন তারা বাস্তববাদী তারা যুক্তিবাদী যাহা দেখেনি কভূ নিজ নয়নে বিশ্বাস করিনে তাহা গুরুর বচনে গুরুর বচনে বিশ্বাস করে আমি যাকে দেখে নি তাকে আমি বিশ্বাস করবো কেন আমার প্রশ্ন হলো আপনি দেখেছেন কয়টা পৃথিবীতে যা দেখেছেন তা তো অত্যন্ত ক্ষুদ্র সামান্য উপরে না বগলে লোম করে তাই জানেন না আর যে সকল জায়গায় কয়টা লোম আছে এতটুকু খবর নাই লোমের খবর জানাই সম্ভব হয় নাই আপনি এত বড় মহাবিদ্যান হয়ে পড়েছেন যে অদৃশ্যকে বিশ্বাস করেন না এটা আপনার অজ্ঞতা এটা আপনি জ্ঞান ও শূন্যতার আলামত বিজ্ঞানের দুই চারটে থিউরি মুখস্ত করার নাম মহাপন্ডিত না এটা একটা জ্ঞানের একটা ধারা একটা শাখা মাত্র এতটুকু ধর্মহীনতাকে একাকার করে ফেলেন তখন আমি বুঝি আপনি একজন রাজমিস্ত্রি আপনি একজন কামার আপনি একজন কুমারের সমান জ্ঞান রাখেন না কেন কামার কুমার রাজমিস্ত্রি তার জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছেছে আপনার জ্ঞান শুধু জড় পদার্থ পর্যন্ত পৌঁছেছে আপনার ধারণা অনুযায়ী জড়ো পদার্থ বা অনুপরমাণুরা নিজেরাই নিজেদেরকে চিনিয়ে নিয়ে নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করতে পারে সম্ভব কথা জড়ো পদার্থ নিজেরা নিজেদেরকে চিনে না তার পিছনে কাউকে হুকুম করতে হয় আপনি দার্শনিক আপনি বলতে চান সৃষ্টি করা গঠন করা সৌন্দর্য কাছে যিনি সকল কিছু সৃষ্টি করেন সকল কিছু নিয়ন্ত্রণ করেন সেই রবের হাতে রবের কাছে তুমি জেনে নাও আল্লাহ ছাড়া সত্যিকার আল্লাহ কি সেই ব্যাপারে আমি আরো স্পষ্ট ধারণা আরো পরে নিয়ে আসবো আপনাদের কাছে তিনি যে আছেন তার যে অস্তিত্ব আছে এবং তার যে থাকার প্রয়োজন আছে তিনি তাকে বলে ওয়াজি উজুদ বলা হয়েছে পৃথিবীর তিন প্রকারের জিনিস আছে বলে থাকেন সাধারণত একটি হলো এই যাকে থাকা জরুরি নয়। যে ছিল না এখন আছে সামনে থাকবে না আমি আপনি উনি তিনি অনু পরমাণু ইলেকট্রন নিউট্রন পটন পৃথিবীর সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ সৃষ্টি করতেও পারতেন নাও করতে পারতেন এখন আছে কাল থাকবে না কিংবা অতীতে ছিল না এটা হলো সম্ভাব্য এলা আর ওয়াজিবালুজুদ বলতে বলেছেন যাকে থাকতেই হবে জেনে না থাকলে সৃষ্টির কিছুই হবে না অসম্ভব স্রষ্টা সৃষ্টি না তাকে এটা হতে পারে না এটা অসম্ভব এটা ইম্পসিবল আর যাকে মাস্টবে হতেই হবে তিনি হলেন আল্লাহ আল্লাহ না থাকা আল্লাহর মৃত্যু হওয়া এটা হতেই পারে না এই সম্ভব অসম্ভব অবশ্যম্ভবি আল্লাহকে অবশ্যই থাকতে হবে তার না থাকা এবং মৃত্যু হওয়া কোনোটাই চলবে না দিন আর বাকি যত কিছু সব কিছু হল সম্ভাবনার আওতায় থাকলে আছে না থাকলে নাই আজ আছে কাল থাকবে না সম্মানিত দর্শক ও শ্রুত্রিমণ্ডলী এখানে আমরা তাহলে রবের প্রসঙ্গে একটু হালকা ধারণায় চলে আসি রবের উপর তো বিশ্বাস করতেই হবে কেন সুরাফাতে আর প্রথম আয়াত আছেন থেকে কিন্তু সৃষ্টি করার পরে তিনি নির্লিপ্ত হয়ে গেছেন পৃথিবী নিয়ে তার আর এখন কোন ধারণা নাই পৃথিবী তার নিজের ভাবমতে চলছে বা চলতে পারে ছোট্ট একটি বিরতির পরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ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 कुरान भो भाव बुझार की ज्ञान रखा जरूरी देखुलश्वास करें तरह पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरायण होते সাহস লাগে মুখোমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন যাই হোক না আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করার সাহস করুন দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে ইসলামের কথা হলো সত্যিকার কথা হলো আল্লাহ যেমন সৃষ্টি করেছেন আল্লাহ তেমন রেজেক দেন আল্লাহ তেমনি মৃত্যু দেন আল্লাহ তেমনি জীবন দেন আল্লাহ সকল কিছু করেন এই ব্যাপারে আসুন আমরা একটু জেনে নেই যে প্রসঙ্গটা কোন ধরনের আল্লাহ পাকুর বলেছেন প্রশংসা সকল তারিফ আল্লাহর জন্য যিনি পুরা আলমিনের রব রব অর্থ মালিক আল মোতাসর তিনি হলেন মালিক তিনি হলেন খালেক তিনি মালিক তিনি রাসেক তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি সকল কিছুর নিয়ন্ত্রণকারী সকল কিছুর দাতা সকল কিছুর পুনরুত্থানকারী তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন আর সাগর পাহাড় পানি জীব জন্তু মানুষ অক্সিজেন হাইড্রোজেন সহ পদার্থ অপদার্থ জড় পদার্থ বায়ু পদার্থ যত কিছু তিনিই সৃষ্টি করেছেন মৌলিক পদার্থ যৌগিক পদার্থ জীব পদার্থ জীব জন্তু সব তার একার সৃষ্টি আগেই বলেছি কেউ কেউ বলছেন যে কেউ সৃষ্টি করে নাই সে আলোচনা করেছি তারা বলতে চাচ্ছেন যে পৃথিবী হঠাৎ আবিষ্কার হয়েছে আমি বলে হঠাৎ আবিষ্কারের কোনো প্রশ্নই ওঠে না তারপরে এগুলা সব হয়েছে আল্লাহ পাক বলেছেন আসমান একত্রিত ছিল আমি সেগুলাকে বিভাজন করেছি তিনি সকল কিছুর স্রষ্টা এবং সৃষ্টি কর্তা স্রষ্টা সারা সৃষ্টি হয় না আমি বলছিলাম যে তারা দাবি করতে চান যে মানুষের সৃষ্টি হয়েছে সাগর থেকে আল্লাহ কথাই বলেছেন উনি গবেষণা করে করতে বলেছেন সাগর থেকে হয়েছে পানি থেকে সৃষ্টি আল্লাহক সৃষ্টি করেছেন পানির দ্বারা পানি সেখানে ছিল মানুষের দেহের মধ্যেও শতকরা চার ভাগের তিন ভাগই পানি সারা পৃথিবীতেও মাটিতেও চার ভাগের তিন ভাগ কমও বেশি একটু হতে পারে পানি আল্লাপাক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ সৃষ্টি না করে সাগর থেকে এবং এই ক্রম পরিবর্তনের মাধ্যমে মানুষ রূপান্তরিত হয়েছে এটা যেমন অবাস্তব কথা তেমনি ধর্মহীন কথা তেমনি এই হাস্যকর একটা কথাবার্তা হয়েছে অনেকে বলেছেন এটা ডারওনের কোন থিউরি ছিল না এটা তার একটা ধারণা ছিল মাত্র ধারণা মানুষ করতেই পারে চিন্তা তিনি করতেই পারেন তাই পানি তারা সৃষ্টি এই পর্যন্ত তিনি ঠিক করেছেন কিন্তু সাগর থেকে বাইরে আসতে আসতে বানর থেকে মানুষ হয়ে গেল এটা একটা তার এক ভুল ধারণা মারাত্মক ভ্রমাত্মক চিন্তা এটা কেন ম্যান্ডেল গবেষণা করে বের করেছেন যে স্পেসিস প্রজাতি জিন্ত্ব যেটা একের জিন থেকে আরেক জিন পয়দা হয় না আল্লাহ পাক ওমামুন আম বলেছেন পাখিরা আলাদা প্রজাতি তারপর জীবজন্তু আলাদা প্রজাতি আলাদা প্রজাতি আলাদা তাদের সৃষ্টির যে মূল আলাদা সৃষ্টি করেছেন। তাই যদি হতো তাহলে মানুষ বদলে গে এতদিন পর্যন্ত অন্য জীবের রূপান্তরিত হতো আর পৃথিবীর বানর গুলা আস্তে আস্তে আমাদের দৃশ্যমান বানরগুলা আমাদের চোখের সামনে মানুষের রূপান্তরিত হয়ে যেত কিন্তু মানুষও আর বদলে অন্য কোন জীবজন্তুতে রূপান্তরিত হচ্ছে না বানর আর নতুন করে কোনো দিন কিছু বলছেন অবশ্যই নয় সুস্পষ্ট আদম থেকে মানুষ সৃষ্টির সূচনা যেটা আল্লাহাকি বলেছেন খালিফা ফরিস্তদেরকে আল্লাহ পাক বললেন যা আমি পৃথিবীতে খালিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই অর্থাৎ মাটির জন্য প্রতিনিধি সৃষ্টি করতে চায়। তারপরে দাউদ আলাইসালাম প্রসঙ্গে আল্লাহ বলেছেন আমি মাটিতে এমন কথা বলা ঠিক হবে না হ্যাঁ আবু রাজ আনহু নী মোহাম্মদ সোল্ল আলহাত্মের পক্ষ থেকে তার কালের পরে খালিফা ছিলেন প্রতিনিধি ছিলেন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন হিমামতের দায়িত্ব পালন করেছেন দিন ধর্মের যে পরিচালনার দায়িত্ব পালন করেছেন সেটা হয় কথায় কথায় এটা ব্যাখ্যা সাপেক্ষ এবং ওই ধরণে নিলে সেটা ভুল বুঝাবুঝি হয়ে যাবে সুতরাং আল্লাহ এই পৃথিবীতে সকল কিছু তিনি সৃষ্টি করেছেন অত্যন্ত সূক্ষ্মভাবে অত্যন্ত সুকৌশলে অত্যন্ত সুগভীর বৈজ্ঞানিক তথ্য এবং তথ্যে সেগুলা পরিপূর্ণ এমনি হয় না মাথার ওগুলো শুধুমাত্র নিউরন রয়েছে এক একটা নিউরন এক একটা কম্পিউটার শক্তিশালী দুই মিলিয়ন অর্থাৎ বিশ লক্ষ নিউরন একটা মাথার মধ্যে রয়েছে মধ্যম ধরনের মাথায় তাহলে এই দেহের মধ্যে কত সূক্ষ্ম সূক্ষ কাজ চোখ কেন দেখে কান কেন শুনে নাকে কেন ঘ্রাণ শক্তি জিভবায়ে কেন খাদ্যের স্বাদ আস্বাদের মানে স্বাদ বিষাদের শক্তি এই হ্যাঁ কিভাবে চলে কিভাবে দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এগুলো ঘাটতে ঘাটতেই কত যে গ্যাসের ডাক্তার কেউবা বা ডাক্তার কেউবা বা ডাক্তার কেউবা বা ডাক্তার কেউ এক একজনে এক এক ডাক্তার এক ডাক্তার আরেক ডাক্তার রোগের চিকিৎসা যেন এখন করতেই সাহস পান না এক একটা চিকিৎসা কেন কতটুকু বুঝেছে তাহলে মানুষ পৃথিবীর একটা অঙ্গ একটা প্রত্যঙ্গ একটা সাইড একটা নখ একটা কান একটা চোখ একটা ইএনটি বিভাগ নানান বিভাগে ভাগ হয়ে বিভাজিত হয়ে তারপরেও মানুষ অহংকার করে তারপরে মানুষ গর্ব করে মানুষ যা জানে না তাও সেম যা জানে তা সসীম এবং সামান্য সূত্রাণ গর্ব করার কিছু নেই কিন্তু সৃষ্টি কে করেছেন মাইক্রোস্কোপ দিয়ে উপরে ধরলেন যে একটা তারকে একদিন দেখতে পেলেন আর আপনি বৈজ্ঞানিক আর যে কোটি কোটি তারকা সৃষ্টি করল হয়ে থাকে এই মহাবিশ্বে আকাশে দশ কোটি আর এই সূর্যটা এই মহাকাশ কত বড় কত বিশাল যিনি সৃষ্টি করলেন তিনি কিছুই নেন আর আপনি ওইটা একটু মাইক্রোস্কোপ দেখেই মহাপণ্ডিত। আপনার পণ্ডিত আমার বেশি এই সাবজেক্টে এটা স্বীকার করে কিন্তু যখনই আপনি নাস্তিকের মধ্যে চলে গেলেন তখনই আপনার প্রতি আমার বক্তব্য এসে যায় আপনি জানেন কতটুকু কতটুকু আপনি বুঝেছেন আপনার পৃথিবীতে ভূগোল জানে না কেউ ভূগোল জানলে ব্যাকরণে কাঁচা কেউ হয়তোবা নিরত্ব বুঝলে দর্শন বোঝে না কেউ যদি দর্শন বোঝে বিজ্ঞান বোঝে না বিজ্ঞানের বহু শাখার কেউ ইঞ্জিনিয়ারিং কেউ অঙ্ক বুঝলে কেউ হয়তোবা এগ্রিকালচারের বিষয়ে বোঝে না কেউ এগ্রিকালচারের বিষয়ে বুঝলে কেউ ডাক্তারি শাস্ত্র বোঝে সারা পৃথিবীর এমন কোন মানুষ আছে যে সবকিছু বোঝে কিন্তু আল্লাপাক আদমের মধ্যে সেই গুণটা নিজেই দিয়ে দিয়েছিলেন পাক আদমকে সকল জ্ঞান দিয়ে দিয়েছিলেন সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাদের পিতা আদমকে দেওয়া সেই জ্ঞান সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা একটা করে বিচ্ছৃত হয়েছে জিনিস আল্লা ছাড়া কোনো সত্যিকার মবুদ নাই আসুন আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন এই ব্যাপারে আমরা একটু আলোচনায় অগ্রসর হই সুরা ফাতে হার প্রথম আয়ত্ত করেছিলাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রব্যের জন্য যিনি সারা আলমের সৃষ্ট আলম বলতে কি বুঝি আল্লাহ ছাড়া যত কিছু সব আলম এক কথায় আরস কুর্সি সাগর পাহাড় গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমি আপনি পাহাড় পর্বত যত কিছু সব অনু পরমাণু ইলেকট্রন নিউট্রন যত কিছু আছে না কেন সব আল্লাহর সৃষ্টি কোনো কিছু একাই সৃষ্টি হয়নি আর যে বস্তু যে বস্তুতে আলাদা হয়ে যায় মৌলিক পদার্থ যৌগিক পদার্থ সব আল্লাহরই সৃষ্টি আল্লাহ এক একক মহা স্রষ্টা এগুলা সবকিছু সৃষ্টি করেছেন তিনি এভাবে বলছেন কৈফতাকলিমাই ইহে তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো কৈফতাক ফুরন বিল্লা তোমরা তার দিকেই ফিরে যাবে ছোড়া বাকার ২৮ নম্বর আয়াত আল্লাপা আরো বলেন তিনি সবকিছুই জানেন আর রব তিনি হলেন সকল কিছু সৃষ্টি করেন পাক প্রত্যেক জীবকে বালি থেকে সৃষ্টি করেছেন তাদের মধ্যে কোন জীব দুই পায়ে হাটে কোনো জীব তার পেটের উপরে হাঁটে পেটের উপরে হাঁটে সাপের মতো কোনটা দুই পায়ে হাটে হাঁটে আল্লাহ যা খুশি তাই সৃষ্টি করেন এটা আল্লাহ ইনসান মানুষ কিভাবে সৃষ্টি করেছেন কিভাবে মাটি থেকে সৃষ্টি করলেন কিভাবে হলো আলাকা কিভাবে হলো তারপরে সেখান থেকে মদগা কিভাবে হলো সুন্দর সৃষ্টি কিভাবে করলেন সেই ব্যাপারে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এর বিরুদ্ধে কিছুই যাবে না বলে চ্যালেঞ্জ করে ফেলেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের সামনে আল্লাহ প্রসঙ্গে সুস্পষ্ট ধারণা কি হতে পারে বিশ্বাস কি হতে পারে সে ব্যাপারে আবার আলোচনা আপনাদের সামনে উপস্থিত হব আমার পরবর্তী বক্তব্যে সে বক্তব্য শোনার আমন্ত্রণ জানে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ঠিক করতে হবে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ रक्षा देखा सवार ऊपर रक्षा कारी आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प चौतरीश हे नबी भारंद कखना तुम भलो दिए मंद के देखो जरा तुम बिरोधता परम बंधु शत्रु के परित ना कर जय कर जय करतार